জাদু নিয়ে আলোচনা জাদু আমরা সবাই জানি যে জাদু অস্তিত্ববিদ এবং জাদুর মাধ্যমে को जिन स्वाता अस्वा परिस जदु सम्पर्न करीमे सुर आराफ सत नम्बर सुर एक सौ षोलो नम्बर आयते आल्ला सब्ला तुम धरने जो फेराउनर পরিষদে যে মুসা আলাহিসাল্লামকে যে যাদু দেখানো হয়েছিলো যেটার মাধ্যমে তিনি অ্যাপেয়ারেন্স চেঞ্জ হয়ে গেছিলো তিনি রসিগুলাকে সাব দেখতেছিলেন এই বর্ণনা বিষয়টা তুলে ধরছেন এবং আল্লাহ সুবাহানাউ তালা সুরা বাকারা দুই নম্বর সুরার একশো দুই নম্বর আয়াতে বাবেলে হারত এবং মারুত নামক ফেরেস্তারা তারা যে জাদু শিক্ষা দিত সেই বিষয়ে আলোচনা করছেন এবং জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর কাজ করা হতো সেটাও এখানে বর্ণনা করা হয়েছে তারপরে আমরা দেখি সুরা ইউনুসের ১০ নম্বর সুরার একাশি এবং বিরাশি নম্বর আয়তে জাদু সংক্রান্ত আলোচনা আছে এবং আমরা দিকে স্বোরা একশো তেরো নম্বর সুরা সেখানে এক থেকে পাঁচ নম্বর আয়াদের মধ্যে এখানে জাদু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা আছে। হিংসার কথা আলোচনা আসে ফুতকারিণীদের গিরায় ফুকদারিণী মানে জাদুর উদ্দেশ্যে যারা জার ফুঁক করে থাকে ফুক দিয়ে থাকে সেটার কথা বলা হয়েছে এবং হাদিসেও পাওয়া যায় রসুদি ইসলামকে নিজেকে না কিনে কে রসদস্লামকে জাদু করা হয়েছিল যেটা রসুদাল্লা বর্ণা করছেন এবং রসদাল্লা ইসলামকে চিকিৎসা করছিলেন ফেরেস তারা এসে সেই বর্ণনাটা আমরা হাদিসের কিতাবে তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা জাদুর অস্তিত্ব পাইলাম এবং রসদুল্লা ইসলাম বলছেন যে তোমরা বড়ো ধরনের থেকে বেঁচে তার মধ্যে তিনি বলছেন জাদুর কথা জাদু করা সেটাই হচ্ছে কবিরা তো এজন্য এই জাদুর যে অস্তিত্ব প্রমাণিত সেটা আমরা পাই জাদুর মাধ্যমে কিভাবে । জাদুর কি কি কি প্রকার আছে এবং কী কীভাবে জাদু মানুষের জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয় সে বিষয়ে আমরা যে দেখি যে তাফরিক করা সেপারেশন করা যেটা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা স্বামী স্ত্রী হোক বা আত্মীয়তার সম্পর্কে ছেলে মেয়ে অথবা ভাই বোনের মধ্যে বিভেদ সৃষ্টি করা এক প্রকার জাদু সেই জাদুর মাধ্যমে সেটা করা হয় আরেকটা জাদু হচ্ছে সেহের আল মোহাব্বা ভালোবাসার জাদু দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি করা যে ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা সে একজন আরেকজনের নামে পাগল হয়ে যাওয়া তার বাড়িতে চলে যাওয়ার জন্য চেষ্টা করা অনেক সময় আমাদের দেশে এটা মানে ম্যাজিক ফর লাভ ভালোবাসার জন্য জাদু যে এটা অনেক সময় কেউ বলতে পারে যে ওই মেয়েটা ওই ছেলের জন্য পাগল হয়ে গেছে বা ওই ছেলেটা ওই মেয়ের জন্য পাগল হয়ে গেছে কিন্তু এর পিছনে জাদু থাকতে পারে আরেক ধরনের জাদু আছে যেটার মাধ্যমে কি হয় ফলস্ট অ্যাপিয়ারেন্স অফ অবজেক্ট কোনো জিনিসের যে অস্তিত্ব দৃষ্টিগোচর হয় কিন্তু আসলে এটা নাই যেমন আমি আমরা এ ধরনের একটা রুগীর সাথে কাজ করছিলাম সে সবসময় টিকটিকই দেখে। যে কোনো জায়গায় তার প্লেটের মধ্যে তার ওয়ালের মধ্যে সব জায়গায় সে টিকটিকি কি দেখে। এ ধরনের জাদু আছে যেটার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয় প্যারেশানের মধ্যে থাকে আর জিনের বা জাদুঘরের লক্ষ্যই হচ্ছে যে মানুষকে কষ্টের মধ্যে ফেলা হয় জাদু হচ্ছে জনুন বানানো ম্যাজিক ফর ম্যাডনেস যে মানুষকে পাগল বানানো পাগলের পাগলকারী জাদু পাগলকারী জাদু এক ধরনের জাদু আছে আরেকটা জাদু হচ্ছে খজ অফ লোনাসি পাগল করা আরেকটা জাদু হচ্ছে যে এই জাদুর মাধ্যমে মানুষের তন্দ্রা আসে শুধুমাত্র ঘুম ঘুম ঘুম বাপ চলে আসবে প্রয়োজনীয় কাজ করতে পারবে না যেখানে যাবে সেই ঘুমের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাবে এবটা জাদু আছে একটা জাদু আছে যে যেটার মাধ্যমে ব্যাড ড্রিম খারাপ স্বপ্ন দেখানো হয় এবং বয়েস মানে কিছু জিনিস শোনানো হয় যে এফেক্টেড থাকে জাদুর দ্বারা সে কিছু মানুষের কথা শুনে সে তাকে কিছু বলতে সেখানে সে সেটা শুনতে পায় এবং দেখা যায় যে ওই বা সে দেখা যায় যে সবসময় তন্দ্রাচ্ছন্ন থাকে এটা নেশাগ্রস্ত মানুষের মতো থাকে এটা এটাও যাদের মাধ্যমে করা যায় আরেক আরেকটা জাদু হচ্ছে যে অসুস্থ করে বানিয়ে রাখা মানুষকে অসুস্থ করে রাখা মানুষ সে দেখা যাবে যে সে ফিজিক্যালি অসুস্থতার ওই অসুস্থতার ট্রিটমেন্ট করা হচ্ছে প্রপার ট্রিটমেন্ট করা হচ্ছে না তাকে ওই জাদুর মাধ্যমে তাকে চিররুগ্ন করে রাখা সেদিন একটা ছেলেকে আমরা চিকিৎসা করলাম সে হচ্ছে সে শুধু চিৎকার সবসময় চিৎকার দিয়ে তার মার হাত হাত কামড়ে দেয় এ ধরনের একটা ছেলে তেরো ছেলে তাকে ডাক্তার নিয়ে গেছে তারা নিয়ে গেছে ওই চিকিৎসালয়ে সেখানে তাকে রেখে দিছে রেখে দিয়ে তারা এমন ইনজেকশন দিছে যে ইঞ্জেকশন একটা সুস্থ লোককে দিলে সে তিন ঘন্টা তিন দিন ঘুমাবে কিন্তু ওই ছেলেটা তিন ঘন্টা ঘুমানোর পরে সে আবার ওটা চিৎকার চেঁচাপেচি শুরু করে পরে বাধ্য হয়ে ওরা ওরা বলতে সে ধরনের রোগী আমরা পাইনি কখনো সেটা যাদুর মাধ্যমে তাকে এই অবস্থায় নেওয়া আসে তার অনেকগুলা খোঁজ এবং কারণ আছে আমরা শুধু জাদুর লক এই প্রকার বলতেছি কিন্তু এগুলোর পিছনে আরও অনেকগুলো কারণ আছে এই বিস্তারিত আলোচনা করার এখানে সুযোগ নাই আপনাদের শুধু পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কীভাবে কী কী জাদুকার মাধ্যমে জাদুর জাদুর মানুষকে কষ্ট দেওয়া হয় যেমন ফিজিক্যালি ইলনেস এগুলোর মাধ্যমে আরেকটা হচ্ছে যে মানুষের যখন মহিলাদের বিশেষ করে মহিলাদের জন্য পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হওয়া এটাও জাদুর মাধ্যমে ব্লিডিং করা হয় ব্লিডিংয়ের জাদু করা হয় ক্ষেত্রে দেখা যাবে নির্দিষ্ট সময়ে তার ম্যান্স বন্ধ হচ্ছে না ওষুধেও এখানে কার্যকর হচ্ছে না তারপরে আরেকটা জাদু হচ্ছে যে সেহের ফর পেন্ডিং ম্যারেজ বিবাহে বাধা সৃষ্টি করা এটা এক ধরনের যাদুর মাধ্যমে বিবাহে বাধা সৃষ্টি করা হয় অনেক ছেলে এবং মেয়েদের বিবাহে হচ্ছে না সবাই মনে করতেছে তার কারোর সাথে কোনো রিলেশন আসে এরকম কিছু কিন্তু দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আছে। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে রিলেশনের কারণেই পেন্ডিং থাকা করে ফেলছে বা না বিয়ে করে ফেলছে এর জন্য বিয়ে বসতে না এটাও কিন্তু সব क्योंकि यार कारण ना मैंने क्षेत्र देखा जाए विवाह बंधकारी जदुर विवाह बाधा सृष्टिकारी जदुर माध्यम तरह विवाह बाधा सृष्टि जदू हे जदुर मध्यमे स्वामी स्त्री मध्य जो सेक्सुअल रिलेशन आई रिलशने बाधा सृष्टि है रसूद सोल्लाम के धरने एक जदू हो रहा रसूद सल्लाम আয়সার আদুল্লাহাম বলতেছেন রসুমসল্লা আলিয়ালাম গেছেন পুরা মূষণ নিয়ে কিন্তু সে তিনি ওইখানে গিয়ে তিনি আর সাকসেস হতে পারেন নাই তো এই ধরনের অনেক আমরা পাই যে যাদের জন্য সেক্সুয়াল রিলেশন রিলেশনকে স্পাউজের মধ্যে ছেলেমেয়েদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বাধা সৃষ্টি করা হয় এফেক্ট সৃষ্টি করা হয় তো এই এই হচ্ছে জাদু জাদুর বিভিন্ন প্রকার আছে এই প্রকারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম প্রায় দশটা প্রকার নিয়ে এখানে আলোচনা করলাম আল্লা সুহানাউতালা আমাদেরকে জাদুকর এবং জাদুর এই প্রভাব থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে এ ধরনের বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার তফিক দান করুন ওসলাল আল নবীনা মাহমদ ওয়া আলি ওয়াসাবি ওসাল্লাম আসসালামুকুম বরহমতুল্লাহ ওবরক হ্যাঁ আমরা জাদু লক্ষণ নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম তখন আমরা আলোচনা করছিলাম যে দাদুর অনেকগুলো অনেক ধরনের জাদু আছে তখন একটা জাদু হচ্ছে বিবাহে বাধা সৃষ্টি করা ছেলে মেয়েদের বিবাহে বাধা সৃষ্টি করা এর লক্ষণ সমূহের মধ্যে অন্যতম হচ্ছে যে মাথা ব্যথা নির্দিষ্ট সময়ে বিভিন্ন সময় মাথা ব্যথা করা চিকিৎসায় ভালো না হওয়া তারপরে মানসিক অশান্তি বিশেষ করে আসরের পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত অশান্তি অশান্তি সৃষ্টি হওয়া বা মাথা ব্যথা করা বিয়ের প্রস্তাব শুনলেই অসুস্থতা হয়ে যাওয়া বা বিয়ের প্রস্তাব কেউ নিয়ে আসলে তারপতি খারাপ লাগা থাকে ভালো না লাগা সর্বদা মানসিক অশান্তি বিরাজ করা ঘুমের মধ্যে স্বস্তি না পাওয়া পেটে সর্বদা ব্যথা অনুভব করা বিয়ের প্রস্তাব আসলে মেয়ে ছেলেকে দেখতে আসতে অনাগ্রহ সৃষ্টি হওয়া আছে হারা মধ্যে পরিবর্তন লক্ষ্য করা এগুলো হচ্ছে বিবাহে বাধা সৃষ্টিকারী জাদুর লক্ষণ লক্ষণ সময় আরও লক্ষণ আছে যে বিবাহের কথাবার্তা অগ্রসর হলে দুঃস্বপ্ন দেখা এমনি দুঃস্বপ্ন দেখা না কিন্তু বিবাহ নিয়ে কোনো প্রস্তাবনা চলে আসলে তখন সে আহ দেখা শুরু হয় বিয়েতে অনীহার অনেকগুলা কারণ থাকতে পারে অনেকগুলো কারণ থাকতে পারে এর মধ্যে আমরা একটা আলো কারণে আলোচনা করলাম যে যাদুর প্রভাবের কারণে মানুষের বিবাহে বাধা সৃষ্টি হতে পারে আবার কিছু কারণ আছে স্বাভাবিক কারণও থাকতে পারে যেমন সে ফিজিক্যালি হয়তো আনফিট সে তার যৌন চাহিদা দুর্বলতা আছে জন্য সে বিবাহ করতে চায় না অনেকে যৌনাঙ্গে দুর্বলতা বা অসুস্থতা আছে বিশেষ করে পুরুষদের মধ্যে আবার অনেকের বয়স হয়ে গেছে বিয়ে করবে শিক্ষিত হবে সচেতন হবে স্টাবলিশড হবে এইগুলো করতে করতে বিয়ের বয়স হয়ে গেছে তারপরে সে ধান সহায়তা আসে এবং সে বিয়ে বসতে চায় না সে মনে করে যে এখন বিয়ে করলে সে ছেলে মনে করে আমি বয়স হয়ে গেছে আমি আমার স্ত্রীকে আমি হ্যাপি করতে পারবো কিনা না আমার মেয়ে চিন্তা করে আমার বয়স হয়ে গেছে আমি কি স্বামীকে যে পারবো কিনা না বাচ্চা নিতে পারবো কিনা না এগুলো চিন্তা করে অনেকে অনেকেই বিবাহ করতে চায় না আবার অনেক সময় দেখা যায় সামাজিক স্ট্যাটাস বংশমর্যাদা শিক্ষার শিক্ষা তারপরে এই স্ট্যাটাস খুঁজতে খুঁজতে বিবাহের বাধা সৃষ্টি হয় অনেকেই শিক্ষিত হওয়ার কারণে শিক্ষিত হওয়ার কারণে সে কম শিক্ষিত লোকের কাছে বিবাহ দিতে চায় না সেই ক্ষেত্রে এটাও একটা ধরনের বাধা সৃষ্টি হয় নারীর ক্ষমতায়ন অনেকেই নারীর ক্ষমতায়ন চিন্তা করে যে আমার ক্ষমতা নাই আমার ক্ষমতা হোক আমার চাকরি হোক আমার এই সম্পদ হোক এইগুলো হওয়ার পরে আবার অনেকেই আছে যে ভারজিনতা নষ্ট করে ফেলেছে কোনো এক দুর্ঘটনার কারণে তার সে সতীর্থ সে হারিয়ে ফেলেছে না জানিয়ে গোপন বিয়ে করে ফেলছে তার একটা স্বামী আসে কিন্তু সে এটা বলতে পারতেছে না আবার করে বিবাহ বসতে না এগুলো কারণের মধ্যে এগুলা হচ্ছে স্বাভাবিক কারণ আগে যেটা আমরা চলে যদি কেউ যাদের কারো বিবাহ নষ্ট হয়ে থাকে বা বিবাহ বন্ধ হয়ে থাকে সেই ক্ষেত্রে তাকে যেটা করতে হবে সেক্ষেত্রে চিকিৎসা হচ্ছে তাকে হারাম জিনিস থেকে তার এনভারনমেন্ট মিউজিকের সাথে সম্পর্ক তাহলে সেটা থেকে বাদ হবে হারাম পিকচার যদি তার ঘরের মধ্যে থাকে মূর্তি থাকে এগুলো থাকে সেগুলো থেকে তাকে ত্যাগ করতে হবে সেলফ রুকিয়া করতে হবে নিজে নিজে রক্ষা করবে নিজে ঘুমানোর সময় ধোয়া তারপরে নিয়মিত সালা তাদা করা সেটা বা কালা তেলা করা ঘুমের পূর্বে অজু করা তারপরে ঘুমানোর সময় ফুলকুরসি পরে ঘুমানো হ্লাস ফালাক নাচ পরে ঘুমানো শরীরে ফুঁক দিয়ে শরীরে স্পর্শ করা তারপরে সে রুকিয়ার তেলাওয়াত শুনবে যদি নিজে তেলাওয়াত করতে না পারে তাহলে সেক্ষেত্রে সে তেলাওয়াত শুনবে শোনার মাধ্যমে সে নিজেকে প্রোটেক্ট করবে রুকিয়া করা পানি রক্ষিয়া করা পানি পান করা রক্ষিয়া করার করা এবং রক্ষিয়া করা তেল অলিভ অয়েল সকালে খালি খাবে তারপরে সে যদি ব্যাড ডিম দেখে খারাপ স্বপ্ন দেখে সেই ক্ষেত্রে সেলাম আতর পছন্দ করতেন সে ঘুমানোর সময় মহিলারা ঘরে বাইরে যাওয়ার সময় আত্মর ব্যবহার করা নিষেধ কিন্তু সেই ঘুমানোর সময় সেক্ষেত্রে সে নিজের শরীরের মধ্যে এবং প্রয়োজনে তার গোপনাঙ্গের মধ্যে আতর ব্যবহার করবে এবং মহিলাদের ক্ষেত্রে তারা সর্বাবস্থায় সেরিয়ে পর্দা মানে ঘরের পর্দা না যেটা আমাদের সমাজে এখন ঘরের জানালাতে পর্দা হেমি পর্দা লাগানো না সেরিয়ে পর্দা যে মা হারাম চালানো সামনে না বের হওয়া তার শরীরকে প্রদর্শনী না করা সেরিয়ে পর্দা করে চলবে এগুলার এগুলার মাধ্যমে সে এই জাদুর প্রভাব থেকে নিজেকে হেফাজত করতে পারবে প্রয়োজনে সে ए विषय एक्सपार्ट जे रखी आसे तरस परामर्शे कारण अवस्था एक एक रोगी जेनारे आलोचना करते स्पेसिफिकली रोग क्षेत्र स्पेशलिच्छू प्रयोन होते बैपे जरा विशेषज्ञ आज का परामर्श कर ते सहा नहीं चिकित्सा करा जेजे चिकित्सा फलाफल है दुटा एक आल्ला इच्छा से भलो होते आर होते रोगी रोग बृद्धि पे যদি কোনো কারণে রোগ বৃদ্ধি পায় তাহলে সে হতাশ বা নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই সে ধারাবাহিকভাবে যে চিকিৎসাগুলো আমরা বললাম যে এগুলো সে করে যাবে কন্টিনিউ করে যাবে এবং সে প্রয়োজনে প্রয়োজনেই এখানে বিশেষজ্ঞগুলো রাখির কাছে পরামর্শ নেবে আল্লাহ আমাদেরকে এই ধরনের অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে হেফাজত করুন আমাদেরকে কল্যাণ দ্বারা ভরপুন করুন ও থেকে আমাদেরকে হেফাজত করুন ওসাল্ল্লা নবীনা মাহমদ ওয়ালহি ওয়াসাবি ওয়াসাল্লাম সালামুইকুম ও রহমতুল্লাহি